গোলাপ রাজকুমারী ও সোনালী পাখি বহু বছর আগে বহু দূর এক দেশে এক অতীব সুন্দরী রাজকুমারী থাকত অসামান্য তার রূপ মাথায় লাল রঙের এক রাস চুল আর গোলাপ ছিল তার প্রিয় ফুল তাই তাকে সবাই বলতো গোলাপ রাজকুমারী দেশে সবাই তাকে খুবই ভালোবাসত কয়েকটি বাচ্চা তার কাছে বেশ কয়েকগুচ্ছ গোলাপ নিয়ে এলো তার কোনোটা লাল কোনোটা সাদা আবার কোনোটা হলুদ এই পৃথিবীর সব গোলাপি আমার প্রিয় বাচ্চারা আর সে বাচ্চাদের জড়িয়ে ধরে তাদের আদর করে দিল বাচ্চারা তো হেসেই লুটোপুটি রোজ সন্ধ্যেবেলা অন্ধকার নেমে এলে রাজকুমারী বারান্দায় গিয়ে হাততালি দিয়ে বলে ও আমার প্রিয় পাখি থেকে একটা সোনালি পাখি উড়ে এসে তার কাঁধে বসে আর সঙ্গে সঙ্গে রাজকুমারী চুল চকচক করে ওঠে লাল আভায় ভরে যায় আমার তুষ্ট সোনা ছোট্ট পাখি আমার চুল নিয়ে তোমার খেলতে ভালো লাগে আর তখনই পাখিটা একটা সুন্দর সুরে শীষ দিতে শুরু করে রাজকুমারী সেই সুরে সুর মিলিয়ে গান গেয়ে ওঠে আর দেশের সবাই ঘুমিয়ে পড়ে সুন্দর স্বপ্ন দেখতে দেখতে ভোর হয়ে যায় আহ কি মিষ্টি গলা শুভরাত্রি বন্ধুরা সুন্দর স্বপ্ন দেখ এইভাবে বছর কেটে যায় রোজ সন্ধ্যেবেলায় গোলাপকুমারী তার ছোট্ট সোনালি পাখিকে নিয়ে ঘুম পাড়ানি গান গায় যাতে সবাই ঘুমিয়ে পড়ে আর সুন্দর স্বপ্ন দেখতে দেখতে ভোর হয়ে যায় কিন্তু একদিন এক বিপদ ঘটল এক দুষ্টু ডাইনি গোলাপ রাজকুমারীর কথা জানতে পারল রাজকুমারীর গান শুনেই ডাইনি কান বন্ধ করে নিলা ওকে মোটেই পছন্দ না ও একটু ভালো আর ভাবল ও সঙ্গে সঙ্গে গোলাপ কুমারির চুল আল মতো কালো হয়ে গেল কি হলো কিন্তু আমার প্রজাদের গান শোনাতেই হবে যাতে তারা ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখতে পারে সেই সন্ধ্যেবেলাতেই গোলাপ রাজকুমারী বারান্দায় গিয়ে হাত তালি দিল সোনালী পাখি এলো কিন্তু লালের বদলে তার চুলের কালো রং চকচক করে উঠল ও পাখিটি তার সুরের শীষ দিল গোলাপ রাজকুমারী তার সেই ঘুমপাড়ানি গান গাইল দেশের সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু সেই রাতে সবাই দুঃস্বপ্ন দেখল আর পরের দিন সকালে আমার তো রাতে ঘুমোতে যেতেই ভয় লাগছে পরের দিন দুঃখী রাজকুমারী তার পাখিকে ডেকে নিজের দুশ্চিন্তার কথা জানালো আর তার সমাধান চাইল বলো পাখি আমি আমার প্রজাদের কিভাবে আমার সুন্দর সুন্দর স্বপ্ন দেখাতে পারি গোলাপ জলে কালো চুল গোলাপ জলে কালো চুল এতে কাজ হবে আমি জানি না এই কথা শুনে রাজকুমারী অনেক কথা ভাবল কিন্তু ওই কথার অমান্য করল না সে বড় একটা স্নানের চৌবাচ্ছায় জল ভরে তার উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিল আর যেই তার চুল সেই জলে ডুবালো সঙ্গে সঙ্গে তার চুল আবার লাল হয়ে গেল আবার লাল হয়ে গেছে সেদিন সন্ধ্যাবেলায় যখন সোনালী পাখি এসে তার কাঁধে বসল রাতের আকাশ তার চুলের লাল আভায় ভরে গেল রাজকুমারী ঘুম পাড়ানি গান গাইল দেশের সবাই ঘুমিয়ে পড়ল আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে দেখতে ভোর হয়ে গেল ও কাজ হলো না গোলাপের রং যেন হয়ে যায় ফিকে রাজকুমারীর চুল আবার আল মতো কালো হয়ে গেল আবার হলো। খুশি হল দেখি এবার কি করে আমার অভিশাপ তুমি নষ্ট কর আবার দুঃখে রাজকুমারী পাখিকে জিজ্ঞেস করল বলো আমার সোনালি পাখি কি করে আমি আমার প্রজাদের আবার সুন্দর স্বপ্ন দেখাতে পারবো আর পাখিটা আগের বারের মতো একই উত্তর দিল গোলাপ জলে কালো চুল নেই যে কালো চুল গোলাপ জলে এই বলে পাখিটা উড়ে গেল তুমি যেও না আমাকে অন্য একটা উপায় বলে যাও রাজকুমারী জানত না যে সে কি করবে তারা তো কষ্ট হচ্ছিল যে তার দুচোখ জলে ভরে গেল এক ফোঁটা জল মাটিতে পড়ল ঠিক সেই সময় এক অত্যন্ত সুপুরুষ রাজকুমার ঠিক রাজকুমারীর বারান্দার নিচে এসে দাঁড়াল ছোট্ট একটা বাক্সের ভেতর থেকে একটা লাল রঙের চুলবার বার করল এবং নিচু হয়ে সে চুলটা রাজকুমারীর চোখের জলের ফোঁটার ওপর রাখল আর তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল লাল চুল একটা লাল গোলাপে পরিণত হল আহ এতে কাজ হওয়া উচিত রাজকুমার গোলাপটা নিয়ে রাজকুমারীর কাছে গেল তোমার সুন্দরী রাজকন্যা গোলাপ তুমি কোথায় পেলি আমি তৈরি করেছি তোমার চোখের এক একমোটা জলে লাল চুল দিয়ে খুশি হয়ে রাজকুমারী গোলাপ নিয়ে তার পাপড়ি জলের ওপর ছড়িয়ে দিল তারপর নিজের চুল সেই জলে ডুবিয়ে দিল। আর আর নষ্ট হয়ে হয়ে গেল গেল। সবাই ও জাদু দিলক এই লাল চুল তুমি কোথায় পেলে রাজামশাই যখন আমি আর রাজকুমারী দুজনেই ছোট ছিলাম ওর মাথা থেকে একটা লাল চুল ছেড়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম নিজের বিশ্বস্ততার চিহ্ন হিসেবে আর ও আমার একটা চুল নিজের কাছে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিল ও ঠিকই বলছে বাবা রাজকুমারীও একটা ছোট্ট বাক্স বার করল আর বাক্স খুলতেই দেখা গেল ভেতরে রাজকুমারের একটা চুল রয়েছে সবাই এই খবরে দারুণ খুশি সেই দিনই রাজকুমারের সঙ্গে গোলাপ রাজকুমারীর বিয়ে হয়ে গেল তার অভিশাপ নষ্ট হয়ে গেছে শুনে ডাইনি এতটাই রেগে গেল যে সে রাগে ফেটে পড়ল আর তার সারা শরীর টুকরো টুকরো হয়ে গেল আবার দেশের সব গোলাপ গাছে গোলাপ ফুটল আর প্রত্যেক সন্ধ্যেবেলা গোলাপ কুমারী ঘুম পারেনি গান গায় যাতে তার প্রজারা ঘুমিয়ে পড়ে আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্ন দেখতে দেখতে যাতে ভোর হয়